আসলাম রহমতুল্লা আল্লাহতে বর্ণিত তিনি বলেন ইবনু উমর আদিল্লাহ আল্লাহ্ন আমাকে উমর আদাল এর বিভিন্ন গুণাবলী সম্পর্কে জিজ্ঞেস করলে আমি তাকে সে সম্পর্কে জ্ঞাত করলাম তখন তিনি বললেন আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর কাউকে এসব গুণের অধিকারী আমি দেখিনি তিনি অত্যন্ত দৃঢ়চেতা দানবীর ছিলেন এ সকল গুণাগুণ যেন উমর রদিল্লাহ তু আল্লাহ্ন পর্যন্ত শেষ হয়ে গেছে